দর্শক শ্রোতা বাহামদুলিল্লাহ আমরা যেখান থেকে কথা বলছি এখানে যে পাহাড় টা দেখতে পাচ্ছেন এই পাহাড় হলো বন আত্রের বসবাসের পাহাড় এবং ধারণা করা হয় ঐতিহাসিকদের ধারণার ভিত্তিতে এই পাহাড়টির মধ্যেই হালিমাতিয়া রবি আল্লাহুতাল আনহার বাড়ি ছিল এখানে পাহাড়ের এই পাশেই এই পাশটিতেই হালিমা রবি আল্লাহতাল বাড়ি ছিল বলে ধারণা করা হয় এখানে দেখতে পাচ্ছেন দুইটি জায়গা পাথর দিয়ে ঘরের মতো করে রাখা আছে যেখানে লোকজন দেখতে পাচ্ছেন যেখানে পাথর দিয়ে গেরাম করে বায়ু সম্মানিতা প্রথম কথা হলো এই পাহাড়টি ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক কাল এখানেই অতিবাহিত হয়েছে এবং এই অঞ্চলটি দেখেন যে অনেক সুন্দর গাছপালা বিস্তৃত এবং এখানে গাছগুলো দেখে বোঝা যায় যে এখানে পানি ছিল পানির নহর খালে মতো দেখা যাচ্ছে এবং সবুজ গাছপালা রয়েছে বোঝা যায় যে এই এক সময় খুব জনবসতিপূর্ণ এলাকা ছিল এই এলাকায় মানুষ বসবাসের উপযোগী আরবের অঞ্চল তো রাসুল্লাহ সাল্ল ইসলামকে হালিমা সাদিয়ার আল্লাহালহা সেই মক্কা মক্কার থেকে জন্মগ্রহণের পরে এখানে নিয়ে এসেছিলেন এখানেই রসুল্লাহামের জীবনের ছয়টি বছর শৈশবের ছয়টি বছর এখানে কাটে রসুল পরবর্তীতে ছয় বছর পরে সেখানে মক্কা মানে গিয়েছিলেন নিজের মায়ের কাছে এবং পরবর্তীতে নবী সাল্লামের নবুয়ের পরে জি এর রানা নামক স্থানে যখন রসুল্লাহাম এসেছিলেন তখন হালিমা সাদিয়ার্নহা নবী সালামের সাথে দেখা করতে গিয়েছিলেন দূরের থেকে দেখতে পেলেন তখন নবী সাল্লাহ মায়ের জন্য তখন সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল যে এই মহিলাকে যার জন্য নবী সাল্লাহ নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন তখন সবাই জানতে পারলেন রাসুল্লাহ সাল্লাহামের দোতাহ সাহিয়া রবি আল্লাহা তিনি আমাদের ব্যক্তি ছিলেন মমিন মহিলা ছিলেন তাকে কোরআন মা হিসাবে উল্লেখ করে নাই স্ত্রীদেরকে মা বলা হয়েছে তো তিনি আমাদের একজন মমিন বোন কিন্তু তিনি রসুল সাল্লা ইসলামকে শৈশবে লালন পালন করেছেন অনেক আদর যত্ন করে এখানে লালন পালন করেছেন তো এখান থেকেই সেই নবগতির ছিন্দিগির সূচনা তবে এই পাহাড়ের পাথরের মধ্যে কোন বরকত নাই এই সে রেকাত সম্পর্কে আমাদেরকে খেয়াল হবে যে রসুল্লাহ সাল্লাম এখানে শৈশব খান কাটিয়েছেন বড় দুধ পান করেছেন নবী সালামের সুন্নতের এফতে মধ্যে আমাদের বরকত আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই বোন এখানে এসে বালু নিয়ে যাচ্ছে এখানকার বালিকে বরকত মনে করে অনেকে প্যাকেটে করে বালি নিয়ে যাচ্ছে সালাদ আদায় করতেছে আবার অনেকে এসে এখানে সালাদ আদায় করতেছে অনেক মহিলা অনেক পুরুষ এখানে চলা তালাই করতেছে অথচ এটা তো কোনো মাস্রিদ নয় মাস্রিদ হলে সেখানে তাহিয়া মাস্রিদ এখানে পাহাড়ের মধ্যে পাহাড়কে বরকত মনে করে এখানে চলা তালাই করতেছে আবার কেউ কেউ পাথর নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ এখানে বসে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে অর্থাৎ এই পাহাড় কেন্দ্রিকও অনেক সেরেক কর্মকাণ্ড হচ্ছে এগুলো আমাদেরকে জানা দরকার যে পাহাড় কিছুই না এটা শুধুমাত্র একটা পাহাড় চুম্বন করতে হবে আমি তোমাকে চুম্বন করতাম না যেখানে স্বয়ং রাসুল্লাহ সালাম যে হাজরা আসো চুম্বন করেছেন এবং যেটি আল্লাহর ঘরের সাথে লাগানো রয়েছে সেটাকে অমর ইবনে খাতা আব্রাদি বলছেন তুমি পাথর অথচ তাকে এত গুরুত্ব দেওয়া হয়নি সেটা শুধুমাত্র রাসুল্লাহাম সুন্নতের এতবার জন্য চুম্বন করা হয়েছে আর এখানে একটা সাধারণ পাহাড় এইটা তো শুধু পাহাড়ই। এবং এটার পাথরগুলো শুধু পাথর কিন্তু আমরা দিন না বুঝার কারণে তভিদ না বোঝার কারণে সুন্না না বোঝার কারণে আমরা এটাকে বরকতময় পাহাড় মনে করতেছি এবং এখানে চলা আদায় করতেছি এখানে আমরা মাটি পাথর এগুলো নিয়ে ব্যবহার করতেছি আল্লাপাক আমাদের সবাইকে এই সকল সেরেক বেতার থেকে হেফাজত করুন আর যেই নবী সাল্লা মাধ্যমে আমরা আল্লাহ দিন পেয়েছি হেদায়ত পেয়েছি এই হেদায়তের উপরে আল্লাপাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকার জন্য